আলকুর আনেকে আমাদের দৃশ্য এই প্রসঙ্গে আজকের পর্বে আমাদের বিষয়বস্তু হচ্ছে আল্লাহ বিভিন্ন সৌরাতে মক্কার সেই সমস্ত কাফিরদের প্রসঙ্গে আলোচনা করেছেন যারা কিনা কাফির অবস্থাতেই মৃত্যুবরণ করেছে তাদের শাস্তির বর্ণনা কোরআনের বিভিন্ন আয়াতের আল্লাহ উল্লেখ করেছেন সেই বিষয়গুলো সম্পর্কে সমগ্র কোরআনের আয়াতগুলোকে যদি আমরা বিষয়বস্তু অনুসারে ভাগ করি তাহলে আমরা দেখতে পাই যে মূলত তিন ধরনের বিষয়বস্তুকে সামনে রেখে আয়াতগুলোকে নাকিল করেছেন তিন ভাগের মধ্যে একটি অংশ সেখানে আলসুবাহ তালা আলোচনা করেছেন তাওহিদ সম্পর্কে এবং শির্ক সম্পর্কে বাকি এক তৃতীয়াংশ সেখানে আমরা দেখতে পাই আল্লাহ সুবাহ আলোচনা করেছেন রিসালাত সম্পর্কে নবিরাসুলদের সম্পর্কে বিগত প্রজন্ম তাদের বিভিন্ন ঘটনা এই ইতিহাসগুলো সম্পর্কে আলোসু মাহ আলোচনা করেছেন এভাবে অবশিষ্ট এক তৃতীয়ংশ সেখানে আলসুবাহ আলোচনা করেছেন তথা পরকাল এবং জান্নাতাম বিচারের দিবস ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে শুরুর দিকে মক্কায় যখন আলোসু মাহতালা কোরআন নাজিল করছিলেন সেই অবস্থায় আখিরাতের বিষয়বস্তুকে উল্লেখ করেই বিভিন্ন সোরাতে আয়াত নাদিল করা হচ্ছিল আখিরাত তথা মৃত্যুর পরে যে জীবন সেই জীবন প্রসঙ্গে লোকেদেরকে সাবধান করে দেওয়া হচ্ছিল অথচ সেই বিষয়টিও কুফার নেতৃবৃন্দের পক্ষ থেকে বিরোধিতা শিকার হতে হচ্ছিল আল্লাহ রসুল সাল্লাহামকে তারা বিভিন্নভাবে রসুল্লাহ সাল্লা সাল্লামকে এবং কোরআনেরগুলোকে কটাক্ষ করতো বিদ্রুপ করত তাদের মধ্যে বিভিন্ন ব্যক্তিরা ছিল নেতৃত্ব স্থানীয় যার মধ্যে একজন ছিল আবুল আহাব এবং আবু আহাবের যে কর্মকাণ্ড সেটাকে নিন্দা করে আল্লাহ সুহান্লা লাহাব অবতীর্ণ করেছিলেন যেটা কোরআনের নাজিলের ক্রম অনুসারে আমরা দেখতে পাই ষষ্ঠ সুরা কাজে সুরাল্লাহাব এটা হচ্ছে একেবারে প্রথম দিকে নাজিল হওয়া সুরাগুলোর মধ্যে একটি রসুল্লাহ সাল্লাহিসাল্লাম তার উপর যখন আল্লাহ আয়াত নাজির করে জানিয়ে দিলেন আপনি নিকট আত্মীয়দেরকে সাবধান করুন সতর্ক করে দিন পরবর্তী জীবন প্রসঙ্গে সম্পর্কে আহিরাতহিদ এবং ইমান এবং বিপরীতে শির্ক এবং কুফর এই বিষয়গুলো সম্পর্কে সেই অবস্থায় রসুল উল্লাহ সালাইসাল্লাম যখন সাফা পাহাড়ে তার নিকট আত্মীয় সবাইকে সমাবেত করলেন সেই বিষয়ে তাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য তখন আবু আহাব আল্লাহ রসুল সাল্লা উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করেছিল এবং সে বলছিল যে তোমার ধ্বংস হোক এই কি তুমি আমাদেরকে এই কাজের সময়ে বা এরকম একটি সময়ে জরুরি বার্তার মাধ্যমে ডেকে নিয়ে এসেছ আবুল হাবের সে কর্মকাণ্ড সেটাকে নিন্দা করে করেই আল্লা সুতরাহ নাজিল করেছিলেন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 পাঁচটি আয়াত রয়েছে কিন্তু আলসু এই পাঁচটি আয়াতের মধ্যেও একটি দৃশ্য বা ছবি আমাদের সামনে ফুটিয়ে তুলেছেন এবং সেটা হচ্ছে আবু আহাব তার যে পরিণতি ঘটবে সেই চিত্র আমাদের সামনে উপস্থাপন করেছেন আবু আহাব এই নামটি ছিল মূলত সেই ব্যক্তির একটি কুনিয়া বা উপনাম বা ডাকনাম তার চেহারা ছিল উজ্জ্বল ফর্ষাবরণের বা লালচে ধরনের যে কারণে এই উপনামের মাধ্যমে লোকেরা তাকে ডাকত লোকেরা তাকে বলত যে সে হচ্ছে আবু আহাব বা অগ্নি শিখার পিতা তার এই উপনামকে উল্লেখ করেই লাহাব শব্দটিকে নির্বাচিত করেই আলাসুভাত এই সুরাত্রে জানিয়ে দিয়েছেন যে অচিরেই সে এই ধরনের অগ্নি শিখাতেই প্রবেশ করবে সয়াসানা রানজাতলাহাব অচিরেই সে প্রবেশ করবে লেলিহান শিখাতে। এই সুরাত্রে আলসুফতাল্লা শুরুর দিক থেকে বলেছেন ধ্বংস হোক আবু আহাবের দুই হাত এবং ধ্বংস হোক সে নিজেও সে যা উপার্জন করেছে কিংবা তার ধন সম্পত্তি এগুলো কোনো কাজে আসেনি অচিরেই সে প্রবেশ করবে লিহান অগ্নিশিখাতে এবং তার স্ত্রীও প্রবেশ করবে যে ইন্ধন বা বহন করে এবং তার গলায় রয়েছে রশি বা মাসাদ এই আমাদের সামনে করেছেন এবং তার স্ত্রী আদের উভয়ের পরিণতিকেই আমাদের সামনে উপস্থাপন করেছেন আবুল আহাব প্রসঙ্গে আল্লাহ সুবাহ বলেছেন যে সে এমন এক অগ্নিশিখায় প্রবেশ করবে লিহান অগ্নিশিখা সেখানে সে দাখিল হবে এটা হচ্ছে তার জন্য ধ্বংস ধ্বংস হোক সে নিজেও এবং তার দুই হাত অপরদিকে আবুল হহাবের স্ত্রী সম্পর্কে বলছেন সে ইন্ধন বহন করবে বা লাকড়ি বহন করবে তার স্ত্রী সম্পর্কে বলেছেন সেও সেই অগ্নিতে আবুল হরিক হবে এবং তার গলায় থাকবে পাকানুর রশি কাজেই মক্কার কুরাইশ নেতৃত্ব স্থানীয় কাফের সর্দারদের মধ্যে যারা নেতৃত্ব স্থানীয় ছিল তাদের মধ্যে একজনের পরিণতিকে সরাসরি আলসু মাহাতাল্লাহ কোরআনের আয়াতের মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করে দিচ্ছেন এবং এখানে যে শব্দগুলো আল্লাহ সুহামতাল্লাহ নির্বাচন করেছেন তা খুবই সংক্ষিপ্ত কিন্তু ব্যাপক তাৎপর্যময় সাঈদ ইবনে সাইয়াব রহমাহুল্লাহ একজন প্রখ্যাত তাবি তিনি বলছেন আবুল আহবের স্ত্রীর কাছে একটি সুন্দর গলার মালা ছিল এবং সে বলতো আমি এই মালা বিক্রি করে যা উপার্জন করবো সেই অর্থ আমি ব্যয় করবো মোহাম্মদের বিরোধিতার কাছে সাল্লাহু আলহিাসাল্লাম এবং এই পরিপ্রেক্ষিতেই আল্লাহমতাল্লাহ বলছেন যে তার গলাতেই থাকবে পাকানু রশি বরং তার গলাতেই থাকবে পাকানো রশি। এবং জাহান নামের সেই রশি হবে আগুনের তৈরি আগুনের মাসাদ শব্দের অর্থ হচ্ছে খেজুর গাছের আশ দিয়ে প্রস্তুত করা রশি বা দড়ি এর ব্যাখ্যায় সালাফগণ তারা বলেছেন যেটা হচ্ছে জাহান্নামের একটি শিকল যার একটি করা বা একটি আংটা এটি সত্তুর গজ পরিমাণ দীর্ঘ হবে মুজাহিদ রহিমাউল্লাহ তিনি বলেছেন এটি হচ্ছে লোহার তৈরি একটি বেরি বা শিকল আবুল আহাব ছাড়াও অন্যান্য যে সমস্ত কুরাইশ নেতৃবৃন্দ যারা ইসলামের বিরোধিতার কাজে নিজেদেরকে নিয়োজিত রেখেছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য আরও একজন ব্যক্তি হচ্ছে উমাইয়া বিন খালাফ আল জুমাহি তার সম্পর্কেও আল্লাহ সুবাহতাল্লাহ সুরা এবং আয়াত নাজিল করেছেন তার ভূমিকা কর্মকাণ্ড এবং পরিণতি সম্পর্কে উল্লেখ করে আল্লাহ সুবাহতাল্লাহ হুমাজা সেটা নাদিল করেছেন তবে সেখানে সরাসরি তার নামকে আলাহ সুহামতাল্লাহ উল্লেখ করেননি আবুল আহাবের ক্ষেত্রে যেভাবে আমরা দেখতে পাই আবু লাহাবের লাহাব শব্দটিকে সার্বজনীনতাকে আল্লাহ সুবাহ আমাদের সামনে উপস্থাপন করেছেন কাজেই শুধুমাত্র সেই সমস্ত ব্যক্তিরাই নয় পরবর্তীতে যারাই সেই ব্যক্তিদের কাজকে অনুসরণ করবে তাদের প্রত্যেকের পরিণতি ঘটবে একই রকম একই ধরনের লাহাবে। যেভাবে আল্লাহ সুবাহান অগ্নি শিখাতে আবুল আহাবের জাখিল হওয়ার দিয়ে বলেছেন যে এই সমস্ত লোকেরা প্রবেশ করবে হুতোয়ামাতে আল্লাহ বলছেন হুতোয়া আপনি কি জানেন সেই হুতোয়া কি না সেটা হচ্ছে আল্লাহর জ্বালানো অগ্নি আল্লাহর জ্বালানো আগুনের কুণ্ডলি আল্লাহা যা কিনা তাদের পর্যন্ত তাদের কে পর্যন্ত গ্রাস করে ফেলবে এবং এটা তাদেরকে বেষ্টন করে রাখবে ঘিরে রাখবে বড় বড় খুঁটি বা সমূহের মধ্যে সেই খুঁটিগুলোর ভেতরে তাদেরকে স্থাপন করে আগুনের কুণ্ডলির মধ্যে তাদেরকে নিক্ষেপ করে সেগুলোর মুখ বন্ধ করে দেওয়া হবে ফ্রি আমাদিম মোমাদা সম্পূর্ণ সুরটে তিল এবং অর্থের দিকে এবারে আমরা যাচ্ছি বিসিল্লি রোহ্মী ওই লুকু হুম তিলু মজ্জম يحسب أن ما له أخلدة كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة এবং যারা অর্থ জমা করে এবং বারবার সেটাকে গণনা করে দেখে আখ এবং তারা ধারণা করে তারা মনে করে যে এই অর্থ এই উপার্জন তাদেরকে অমর করে রাখবে আল্লাহালা বলছেন কাল্লা হুতামা কখনোই নয় বরং তারা নিক্ষিপ্ত হবে হুতামাতে অলাদা যা হচ্ছে আল্লাহর জ্বালানো আগুনের কুণ্ডলি অগ্নিকুণ্ড যা হৃদয়কে পর্যন্ত গ্রাস করে ফেলবে এবং নিশ্চয় এটা তাদেরকে ঘিরে রাখবে পরিবেষ্টন করে রাখবে ফি আমাদিমাদা উঁচু উঁচু দীর্ঘ স্তম্ভ সমূহের মধ্যে তাদেরকে বেষ্টন করে রাখবে এই সুর আর ব্যাখ্যায় তাপসির আমরা দেখতে পাই উমাইয়া ইবনে খালাফ আল জুমাহি সে ছিল সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে একজন যার আচরণে এই বৈশিষ্ট্য গুলো ছিল রসুল্লাহাম যখন তাদের সামনে দিয়ে যেতেন উমাইয়া ইবনে খালাফ সে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে গালমন্দ করত এবং রাসুল্লাহ সাল্লাইসাল্লামকে ইশারা ইঙ্গিত করে সে ব্যঙ্গ বিদ্রুপ করতো ইত্যাদি আচরণের মাধ্যমে মজা তামাশা করত। আল্লাহ সুবাহ তার কর্মকান্ডকে নিন্দা করে বলেছেন নিক্ষিপ্ত হবে হুতামাতে এবং সেই হুতামা কি জিনিস সেটাকে আপনি জানেন এটা হচ্ছে আল্লাহ আর আগুনের কুণ্ডলী যা হৃদয়কে পর্যন্ত গ্রাস করে ফেলবে নিশ্চয়ই এই অগ্নিকুণ্ড তাদেরকে বেষ্টন করে রাখবে ঘিরে রাখবে দীর্ঘ উঁচু উঁচু খুঁটি আমাদের সামনে সমূহত্র বর্ণনায় উপস্থাপন করেছেন সুরাহ সেখানে তাফসিরে আমরা দেখতে পাই মুহাম্মদ মে কাব রহিমা তিনি হুতো আমা এর ব্যাখ্যায় বলেছেন এটা হচ্ছে এমন একটি আগুনের কুন্ডলী প্রজ্বলিত অগ্নিকুণ্ড যা কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে যাবে এরপর আবার সেটা ফেরত আসবে এবং আবার সেটা কণ্ঠ পর্যন্ত পৌঁছাবে আল্লাহ বলেছেন যে সেই আগুন তাদের উপর আবদ্ধ করে দেওয়া হবে উচু উঁচু খুঁটি বা মধ্যে ফি আমি মোমাদ্দা সেই সমস্ত জাহান্নয় ব্যক্তিদের ঘাড়ে শেকল বাধা থাকবে উচু উঁচু স্তম্ভের মধ্যে তাদেরকে বন্দি করে আবদ্ধ করে উপর থেকে দরজা বা সেই খুঁটিগুলোর মুখকে আবুল হাব এবং উমাইয়া ইবনে খালাফ আল জুমাহি তারপর এবারে আমরা যাচ্ছি ওয়ালিদ ইবনে মগিরা তার প্রসঙ্গে এর আগের একটি পর্বে যখন আমরা সুরা আল মুদ্দাসির সম্পর্কে আলোচনা করেছিলাম সেখানে ওয়ালি দিবী মুগিরা তার কর্মকাণ্ড নিন্দা করে আল্লাহ করেছিলেন সেই বিষয়ে খুব শীঘ্রই তাকে আরোহণ করাবো তাকে উঠাবো সউ বা শাস্তির একটি পাহাড়ে এবং আল্লাহ সুহাম তাল্লাহ আরো বলেছেন আমি অচিরেই তাকে নিক্ষেপ করবো সাকারে এবং আপনি কি জানেন সাকার কি ওয়ালা তেজর যা তাদেরকে ছেড়ে দেবে না এবং রেহাই ও প্রদান করবে না সেটা তাদের গায়ের চামড়া কে করবে পুড়িয়ে ছাড়বে যার তত্ত্বাবধানে রয়েছে ১৯ জন প্রহরী পাহাড়ের কথা আবু সাইদ আল কুদ্দ্রী রহু তিনি রসুলামের কাছ থেকে বর্ণনা করেছেন তিনি বলেছেন ওয়াইল হচ্ছে জাহান নামের একটি উপত্যকার নাম উপত্যকা একটি নিচু অঞ্চল পাহাড়ের মধ্যবর্তী যে সমতল বা নিচু অঞ্চলটি থাকে চতুর্দিকে পাহাড় মাঝখানে সে নিক্ষিপ্ত ব্যক্তি নিচের দিকেই শুধু পড়তে থাকবে কিন্তু পরেও তার তলদেশে সে পৌঁছাতে পারবে না এবং সাউদ হচ্ছে জাহান একটি আগুনের পাহাড় যার উপর একজন কাফের উঠানো হবে চড়ানো হবে সুতরাং এই হাদিসে পাশাপাশি দুইটি চিত্রকে রাসুল্লা সাল্লা সাল্লাম বর্ণনা করেছেন একদিকে একজন ব্যক্তিকে উপত্যকায় নিচের দিকে নিক্ষেপ করে দেয়া হচ্ছে চল্লিশ বছর পর্যন্ত সে নিচের দিকে পড়ার পরেও তলদেশ স্পর্শ করতে পারছে না এত গভীর একটি স্থানে তাকে নিক্ষেপ করা হচ্ছে শাস্তি প্রদান করার জন্য অপর দিকে আরো কিছু কাফেরদেরকে দের কে শাস্তির পাহাড়ে উপরের দিকে ওঠানো হচ্ছে তার মধ্যে একটি হচ্ছে সাউদ সাউর হে কো রসুল্লাহ সালাই তিনি বলেছেন সত্তর বছর পর্যন্ত সেই শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে উপরের দিকে এভাবে থাকবে এবং এরপর সেখান থেকে আবার তাকে ধাক্কা দিয়ে নিচের দিকে ফেলে দেওয়া হবে সত্তর বছর পর্যন্ত সে নিচের দিকে গড়িয়ে পড়তে থাকবে এবং এই শাস্তি এই শাস্তির পাহাড়ে আরোহণ করা এবং সেখান থেকে আবার নিক্ষিপ্ত হওয়া এটা চিরস্থায়ী ভাবে সে ভোগ করতে থাকবে মুসনাদ আবি হাতিম সেখানে আবু সাইজ আল সে তা স্পর্শ করা মাত্রই হাত রাখা মাত্রই তার হাত গলে যাবে এবং হাত উঠানো মাত্র সেটা আবার আগের মতো অবস্থায় ফেরত আসবে স্বাভাবিক অবস্থায় ফেরত আসবে অর্থাৎ বারবার তাকে সেই শাস্তির জন্য হাতকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে পায়ের ক্ষেত্রেও একই পরিণতি ঘটবে। ক্ষেত্রে তার হাত যার মাধ্যমে সেই কিংবাকে স্পর্শ করবে সেটা যাবে আগুনের উত্তপ্ত অবস্থার কারণে কারণে এবং পরবর্তীতে আবারও নতুন করে শাস্তি দেওয়ার জন্য সেটাকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে এভাবে চলতে থাকবে ইবনে আব্বাস রাজিউল্লু তালহ তিনি বলেছেন সউদ হচ্ছে জাহান্নামের এমন এক পাথুরে ভূমি কঙ্করময় ভূমি যার উপর একজন কাফের ব্যক্তিকে মুখের উপর করে প্রদান করা হবে কাতদা রাহিমাউল্লাহ তিনি বলেছেন এমন এক শাস্তি যা থেকে কখনোই অবসর লাভ করা যাবে না শান্তি লাভ করা যাবে না অন্যান্য কোরাই সর্দারদের সঙ্গে মিলে একত্রিত হয়ে পরামর্শ করার মাধ্যমে ওয়ালি দিবী মগিরা সে সিদ্ধান্ত নিয়েছিল যে লোকেদেরকে এই কথা বলার মাধ্যমে সে বিভ্রান্ত করবে যে কোরআন মাত্র যে কারণে আমাদেরকে জানিয়েছেন আমি অচিরেই তাকে নিক্ষেপ করব সাকারে অাকর এবং সেই সাকার কি সেটা কি আপনি জানেন কি ওাল যেটা তাদেরকে রেহাই দিবে না এবং যা তাদেরকে গায়ের চামড়া কে দগ করে ছাড়বে আমরা বেশ কিছু বিষয়ে কাফিয়া সর্দারদেরকে যে শাস্তি প্রদান করা হবে তার কিছু সচিত্র বর্ণনা শুনলাম যেখানে তালা বিভিন্ন নামে সেই শাস্তিগুলোকে নামকরণ করেছেন যেমন আবুল আহাবের ক্ষেত্রে লাহাব বা অগ্নিশিখাতে তাকে দাখিল হওয়ার বর্ণনা আমাদের সামনে পেশ করেছেন উমাইয়া ইবনে খালাফ আল জুমাহির ক্ষেত্রে হুতামা বা এমন আগুনে নিক্ষিপ্ত হওয়ার বর্ণনা পেশ করেছেন যা তাদের অন্তরকে পর্যন্ত হৃদয় পর্যন্ত গ্রাস করে ফেলবে আগুনের বড় বড় খুঁটির মধ্যে তাদেরকে শিকল দিয়ে বেঁধে শাস্তি প্রদান করা হতে থাকবে ওয়ালিদ ইবনে মুিরার ক্ষেত্রে আল্লাহ সুহামতাল্লা বর্ণনা করেছেন তাকে শাস্তির পাহাড়ে আরোহণ করা হবে সউদা কিংবা সাকারের বর্ণনাও আল্লাহ সুহামতাল্লাহ প্রদান করেছেন এর বাইরেও অন্যান্য সুরাতে আল্লাহলা অন্যান্য নেতৃত্ব স্থানীয় কাফিরদের শাস্তির কিছু বর্ণনা আমাদের সামনে উপস্থাপন করেছেন এবারে আমরা সেই আয়াতগুলোর দিকে যাচ্ছি যেখানে কিছু স্থানে আল্লাহ বর্ণনা করেছেন সেই দৃশ্যকে যখন কিনা তাদেরকে জাহান্নামের মধ্যে টেনে নিয়ে আসা হবে এবং তাদের মাথায় ফুটন্ত উত্তপ্ত পানি ঢেলে দিয়ে বলা হবে এই হচ্ছে তোমাদের জন্য উপযুক্ত আপ্যায়ন তোমরা তো দুনিয়াতে অনেক সম্মানিত ব্যক্তি ছিলে। আমরা আরো দেখতে পাই আরো কিছু স্থানে আল্লাহ সুহাম এমন দৃশ্য বর্ণনা করেছেন যখন কিনা সেই সমস্ত এবং আফসোস করে বলবে যে হাই দুনিয়াতে যদি আমরা সেই সমস্ত ব্যক্তিদেরকে নিজেদের খালিল বা বন্ধু হিসেবে গ্রহণ না করতাম এই মন্দ কাজগুলোতে যদি আমরা একে অপরকে সহযোগিতা না করতাম কাফেরদের যে আবু জাহেল তার সম্পর্কে আল্লাহ কুরআনা করেছেন যে কিনা আল্লাহ রসুলামকে বাধা প্রদান করত যখন তিনি সলা আদায় করতেন আল্লাহ বলেছেন তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে যে বাধা প্রদান করে এমন এক বান্দাকে এমন এক আবজকে যখন কিনা তিনি সলাৎ আদায় করেন এখানে আবজ বা বান্দা বলতে যাকে বোঝানো হয়েছে তিনি হচ্ছেন রসুল্লাহ সাল্লাম এবং সলাতে বাধা প্রদানকারী ব্যক্তি যে সে হচ্ছে আবু জাহেল আবু জাহেল সে নিজেকে সম্মানিত ব্যক্তি বলে মনে করত কুরাশীদের সর্দার হিসেবে সে ইসলামের পক্ষে না গিয়ে বিরোধিতার ভূমিকায় গ্রহণ করতে শুরু করেছিল সে নিজের সম্পর্কে বলতো আমি আজিজ সম্মানিত ব্যক্তি আমি করিম আমি মহান পালন করে থাকে আবু জাহেল সম্পর্কে বদরের যুদ্ধে যখন সে নিহত হয়েছিল তার সেই মৃতদেহকে দেখিয়ে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন প্রত্যেক উম্মতেই ফেরাউন রয়েছে এবং আমার উম্মতের ফেরাউন ছিল আবু জাহেল আবু জাহেলকে পরকালে বা আখিরাতে কি শাস্তি প্রদান করা হবে তার প্রসঙ্গে কিছু বর্ণনা আল্লা সুতলা প্রদান করেছেন দুখানের তেতাল্লিশ থেকে ৫০ পর্যন্ত আয়াতগুলো সম্পর্কে ইবনে হাজর আল্লাহ কালিয়ানি তিনি বলেছেন এই আয়াতগুলো নাজিল হয়েছে আবু জেহেলের শাস্তিকে বর্ণনা প্রসঙ্গে এবং যুগে যুগে যারাই আবু জেহেলের মতো ভূমিকা গ্রহণ করবে তাদের ক্ষেত্রেও একই শাস্তির বর্ণনা একই শাস্তি প্রযোজ্য আল্লাহমতাল সেখানে যা বলেছেন তার তিল এবং অর্থের দিকে আমরা যাচ্ছি বলেছেন এটা হবে পাপীদের খাদ্য جا هبه گولی تو تامار متو جا تادر پیٹے با ادارے فوٹتے تھک بے فوٹن تو پانیر متو خدوه فاعتلوه الى سوائل جحیم ثم صبو فوق رأسه এবং তাদের সম্পর্কে বলা হবে তাদেরকে ধরো পাকরাও করো এবং জাহান নামের মধ্যস্থলে টেনে নিয়ে যাও তারপর তার মাথায় ফুটন্ত উত্তপ্ত পানি ঢেলে শাস্তি প্রদান করো এবং তখন তাদেরকে বলা হবে সাদ গ্রহণ করো তোমরা তো ছিলে আজিজ এবং করিম তোমরা তো দুনিয়াতে ছিলে সম্মানিত অভিজাত এবং মহান কাজেই এই হচ্ছে উপযুক্ত শাস্তি যার সম্পর্কে তোমরা দুনিয়াতে সন্দেহ প্রদান করতে এটাই হচ্ছে তোমাদের জন্য উপযুক্ত প্রাপ্য মকাশের শুরুর দিনগুলোতে কোরআনের নাজিলকৃত আয়াতগুলোর মাধ্যমে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন মানুষদেরকে সাবধান করে তথা আখিরাতকাল সম্পর্কে এবং নিজেদেরকে হিসাব প্রদান করতে হবে এই বিষয়গুলো সম্পর্কে তখন কাফির মধ্যে কিছু ব্যক্তি তারা আল্লাহ রসুলকে নিয়ে উপহাস বিদ্রুপ করতে শুরু করলো তারা বলতে শুরু করল ব্যক্তিদের মধ্যে একজন ব্যক্তি ছিল খালাফের দুইজন পুত্রের মধ্যে একজন উবাই ইবনে খালাফ উবাই ইবনে খালাফ সে ছিল তার ভাই যার সম্পর্কে একটু আগে আমরা বলেছিলাম উমাইয়া ইবনে খালাফ যার সম্পর্কে আল্লাহ আলা হুমাজা। সেটি নাজির করেছিলেন ওবাই ইবনে খাল সেও আল্লাহ রসুল্লাহ আসলামকে বিরোধিতা করার ক্ষেত্রে তার ভাইয়ের পদচিহ্নকেই অনুসরণ করে আসছিল একদিন সে একটি জরাজীর্ণ হার নিয়ে রসুলের সামনে আসলো এবং সেটাকে গুঁড়ো করে ফু দিয়ে বাতাসে উড়িয়ে দিল এরপর সে প্রশ্ন করল এটাকেও কি দ্বিতীয়বার জীবিত করা হবে আল্লাহ কি এটাকেও জীবিত করবেন রসুল্লাহ সাল্লাহাম তিনি বললেন অবশ্যই আগুনে নিক্ষেপ করা হবে এ প্রেক্ষিতে আল্লাহামতাল্লাহ ইয়াসিনের এই আয়াতগুলো নাজিল করেছিলেন আল্লাহাল্লাহ সেখানে যা বলেছেন তার তিলাওয়াত এবং অর্থের দিকে এবারে আমরা যাচ্ছি আল্লাহ সুত এখানে বলছেন এখানে বলছেন আর সেই ব্যক্তি যে আমার সম্বন্ধে উপমা বা দৃষ্টান্ত পেশ করে উদাহরণ পেশ করে অথচ সে কিনা নিজের সৃষ্টির কথাকেই ভুলে যায় এবং সে বলতে শুরু করে এই হার বা অস্থিতে কে প্রাণ সঞ্চার করবে যখন কিনা তা পচে গলে যাবে আল্লা সুতরা বলছেন হে নবী আপনি বলে দিন এর মধ্যে প্রাণ সঞ্চার করবেন তিনিই যিনি প্রথমবার সেটাকে সৃষ্টি করেছেন এবং তিনি প্রত্যেক সৃষ্টি সম্পর্কে সম্যক জ্ঞান রাখেন ভালোভাবে জানেন যিনি সম্যক পরিজ্ঞাত এরপর আল্লাহ সুত্লা উদাহরণ পেশ করে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন তিনি বলছেন তিনি আল্লাহ যিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ থেকে আগুন উৎপাদন করে থাকেন এবং তোমরা তা দ্বারা আগুনকে প্রজ্বলিত করে থাকো বলছেন যিনি আকাশমন্ডলী এবং পৃথিবী সৃষ্টি করেছেন তিনি কি পুনরায় এর একই রকম সৃষ্টি করতে সক্ষম নন অবশ্যই তিনি সক্ষম নিশ্চয়ই তিনি মহা স্রষ্টা সর্বজ্ঞানী আল্লাহ বলছেন তার ব্যাপার বা বিষয় শুধুমাত্র এরকম যে যদি তিনি কোনো কিছুর ইচ্ছা করেন তখন শুধু এতটুকুই বলেন কুন ফাইয়া কুন তিনি বলেন হও এবং তা হয়ে যায় কাজে পবিত্র এবং মহান সেই সত্তা যার হাতে প্রত্যেক বিষয়ের চূড়ান্ত সার্বভৌম ক্ষমতা এবং যার দিকেই তোমাদের প্রত্যেককে ফেরত আসতে হবে ওবাইবনে খাল তার প্রসঙ্গে আলোচনা শেষ করে আমরা যাচ্ছি সাল্লাহলামের কাছে এসে কিছুক্ষণ সময় গ্রহণ করে এবং আল্লাহ রসুল্লাহলামের কথাগুলোকে সে শুনে এবং সে কথার মাধ্যমে সে বেশ কিছু ভালোর দিকে প্রভাবিত হয় কিন্তু পরবর্তীতে যখন সে তার খারাপ কাজে সহযোগিতা করা সেই বন্ধুটি উবাইবনে খালাফের সঙ্গে একত্রিত হল উবাই তখন উকবার কাছে এসে তাকে বিভ্রান্ত করে ফেলল এবং তাকে বলল যে আমি তো এই সংবাদ পেয়েছি যে তুমি মোহাম্মদের কাছে গিয়েছ তার কাছে বসেছো এবং তার কথা শুনে এসেছ তখন তাকে সে পরামর্শ দিয়ে বলল যে আল্লাহর কসম যতক্ষণ পর্যন্ত তুমি মোহাম্মদের মুখে থুতু নিক্ষেপ না করে আসবে ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গে আমার কোনো বন্ধুত্ব নেই তোমার সঙ্গে আমার কথা বলা তোমার চেহারা দেখা আমার জন্য নিষিদ্ধ এভাবে তাকে বিভ্রান্ত করে এবং উস্কানি প্রদান করে উত্তেজিত করা হলো। অকুবা ইবনে আবি মুহীদ তখন সেই স্থান থেকে উঠে আসলো এবং আল্লাহর সুসলামের সামনে এসে তার চেহারায় থুতু নিক্ষেপ করার প্রচেষ্টা গ্রহণ করল রকম একটি অধ্যত্ব এবং বেয়াদুবি প্রদর্শন করার যে পরিণতি তা আমরা সহজেই অনুমান করতে পারি পরবর্তীতে আমরা দেখতে পাই অকুবা ইবনে আবি মুহীদ সে বদরের যুদ্ধে বন্দীদের মধ্যে একজন ছিল এবং পরবর্তীতে তাকে হত্যা করা হয় কাজে এই দুনিয়াতেই সে শাস্তি পেয়েছে এবং আখিরাতে যে শাস্তি তার জন্য জমা রয়েছে সেটা আরো মারাত্মক আরও ভয়ঙ্কর আবি বাইব তার বন্ধু বা খালাফের সঙ্গে যে পরিকল্পনা করে এসেছিল সেই বিষয়গুলোকে এবং তার যে পরিণতি সামনে আসছে এবং তার যে পরিণতি আখিরাত বা পরকালে আসছে সেই প্রসঙ্গগুলো বর্ণনা করে আল্লাহ সুবাহতাল্লাহ আয়াত নাজিলি করেছেন আল্লাহ সুবাহাল্লাহ সুরাফুর কানের আয়াতে সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছেন বলেছেন জালিম ব্যক্তিরা জালিম ব্যক্তিরা নিজেদের হাত কে সেই দিন কামড়াতে থাকবে দংশন করতে থাকবে এবং আফসোস করে বলতে থাকবে হাই আফসোস আমি যদি রাসুলের পথকে অবলম্বন করতাম হাই আফসোস দুর্ভোগ আমার জন্য আমি যদি অমুক ব্যক্তিকে আমার অন্তরঙ্গ বন্ধু খলিল হিসেবে গ্রহণ না করতাম এবং আফসোস করে বলতে থাকবে আমার কাছে তো উপদেশ এসেছিল এবং উপদেশ আসার পর সেই বন্ধু আমাকে বিভ্রান্ত করেছিল মহাপ্রতারক সেই দিনে রাসুল তিনি বলবেন হে আমার রব আমার সম্প্রদায় আমার জাতি এই কোরআনকে পরিত্যাগ করেছিল আল্লাহলা বলছেন এভাবেই আমি অপরাধীদেরকে প্রত্যেক নবীর জন্য শত্রু বানিয়েছিলাম কাজেই হে নবী তোমার জন্য তোমার রব তোমার প্রতিপালক তিনি যথেষ্ট পথ প্রদর্শক এবং সাহায্যকারী হিসেবে আমাদের আজকের আলোচনার শেষের দিকে আমরা চলে এসেছি এবং আমাদের এই আলোচনায় আমরা দেখতে পাচ্ছি উল্লেখ করেছেন ওয়ালিদ ইবনে মুগিরা আবু জাহেল উবাই ইবনে খালাফ ওকুবা ইবনে আবু মিদ তাদের সম্পর্কেও বিভিন্ন আয়তে আল্লাহ সুবাহ আলোচনা করেছেন এর বাইরেও আরো বেশ কিছু কাফের নেতৃবৃন্দ ছিল যারা নানাভাবে রাসুল্লা সাল্সাল্লাম কে কটাক্ষ করত বিদ্রুপ করত উপহাস করত এবং কষ্ট প্রদান করার জন্য সেই সমস্ত কেউ আমাদের সামনে উপস্থাপন করেছেন আল্লাহ তিনি বলছেন দেহ আল্লাহ সুকাল তিনি বলছেন তারা বলে আমাদের এই দুনিয়ার জীবনই হচ্ছে একমাত্র জীবন এখানেই আমরা মৃত্যুবরণ করি এবং এখানেই আমরা জীবিত থাকি এবং শুধুমাত্র সময়ের প্রভাবেই আমাদের মৃত্যু বা ধ্বংস হয়ে থাকে এ আয়তের মাধ্যমে আলসু ভা মাতালা সেই বিদ্রোপকারী ব্যক্তিদের কথাকে উল্লেখ করেছেন যারা শুধুমাত্র দুনিয়ার জীবনকেই একমাত্র জীবন হিসেবে বিশ্বাস করত আখিরাতকে অস্বীকার করত এবং মনে করত শুধুমাত্র স্বাভাবিকভাবে সময়ের প্রভাবে কালের প্রভাবেই তাদের মৃত্যু হয়ে থাকে কাজে কখনোই কোনো পুনরুত্থান আর ঘটবে না তারা আখিরাতের বিষয়গুলোকে পরকালের বিষয়গুলোকে অস্বীকার করত এবং সেগুলোকে নিয়ে ঠাট্টা মজা বিদ্রুপ করত এবং সেই ঠাট্টা বিদ্রোপের মাধ্যমে আল্লাহ রাসুল্লাহামকে মানসিকভাবে কষ্ট প্রদান করত। তাদের সে কষ্ট প্রদান করা এটা যখন সীমা অতিক্রম করে যাচ্ছিল এরকম একটি অবস্থায় আল্লাহ প্রদান করে আয়াত নাজিল করেছেন আল্লাহ রব আল তিনি বলছেন অতএব হে নবী আপনাকে যে বিষয় প্রচার করার জন্য আদেশ করা হয়েছে সেই বিষয়গুলো আপনি প্রকাশে। প্রচার করে দিন ঘোষণা করে দিন এবং মুশ্রিকদেরকে আপনি উপেক্ষা করুন এড়িয়ে যান সেই সমস্ত বিদ্রুপকারী ব্যক্তিদের জন্য আপনার পক্ষে আমি যথেষ্ট হয়ে যাব রসুল্লাহামের সিরাত বা জীবনী আলোচনা থেকে আমরা দেখতে পাই যে পরবর্তীতে আল্লাহ সুতআালা বিভিন্ন কর্মপদ্ধতির মাধ্যমে সেই সমস্ত বিদ্রূপকারী ব্যক্তিদেরকে ধ্বংস করেছেন এবং শাস্তি প্রদান করেছেন সেগুলো ছিল দুনিয়ার শাস্তি এবং সামনে তাদের জন্য যা রয়েছে আখিরাত বা পরকালের শাস্তি সেগুলো আরো ভয়ঙ্কর এবং মারাত্মক আল কোরআন একই দৃশ্য এই শিরোনামে আজকের আলোচনায় আমরা সেই দৃশ্যের কিছু বর্ণনা কোরানের আয়াতগুলোর মাধ্যমে দেখার সৌভাগ্য লাভ করলাম এর বাইরেও আমরা দেখতে পাই বিভিন্ন সুরায় বিভিন্ন বিষয়ে আলো সুঘা তালা কাফিরদের উপর যে শাস্তিগুলো আসবে কাফের সর্দারদের উপর যে শাস্তিগুলো আসবে সেগুলোর বর্ণনাও আমাদের সামনে পেশ করেছেন যেমন কিছু কিছু সুরাত আলা সুঘা তালা সেই বিতর্কগুলোকে তুলে ধরেছেন আমরা অনুসরণকারী ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যেতাম এভাবে পরস্পর পরস্পরকে দোষারোপ করতে থাকবে সেই বিতর্ক গুলোর বর্ণনা আল্লাহ সুহামতাল্লা বিভিন্ন সুরাতে উল্লেখ করেছেন যেগুলো ইনশা আল্লাহ আমরা আগামী পর্বগুলোতে উপস্থাপন করার চেষ্টা করব কাজে অনেক দৃশ্য রয়েছে অনেক বর্ণনা রয়েছে যা কিনা কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ সুবাহ আমাদের সামনে উন্মোচন করেছেন এভাবেই কোরআন আমাদের জন্য হয়েছে হেদায়েত এবং রহমত কাজে আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ সুহামতাল্লাহ যেন এই আয়াতগুলোর যে শিক্ষা সেগুলো গ্রহণ করার মাধ্যমে আমাদেরকে সেই বিভ্রান্ত লোকেদের পথ অনুসরণ করা এবং ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করেন এবং আমাদের প্রত্যেককেই জান্নাতুল ফের দাউসে দাখিল করেন আল্লাহ আমিন মহম আলহামদুলিল্লাহ রবীলিন